দু এক মিনিট বঙ্গালী ভক্ত আনন্দ কন মহাপ্রভু কী ভাষা মাত কহঙ্গ আমি কি বলবো কি বললাম কি বললাম আজ সন্ধ্যে বলাম যে সব সময় আমাদের কৃষ্ণ কথা শুনতে হবে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 কৃষ্ণ শে কৃষ্ণ ভক্তি করতে হবে সেটা সকল কথা আসা সেটা মহাপ্রভুর শিক্ষা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হর ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু তার দুই প্রধান প্রধান প্রচারকে এই উপদেশ দিয়েছেন শুনো শুনো নিত্যানন্দো হরিদাসভদ্র আমার খর হ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই বিখ্যা ভজ কৃষ্ণ করো খ্রিস্ট শিক্ষা। তো ফলে নিত্যানন্দ প্রভু মনে করেন যে মহাপ্রভু আমাকে বলেন সকলকে এই উপদেশ দিতে ভজৃষ্ণ বল কৃষ্ণ খরো কৃষ্ণ শিক্ষণ কিন্তু আমার বিচার নিত্যানন্দ প্রভু এইভাবে মনে করেন আমার বিচার আছে যে এইসব লোক এত আছে যে তারা তাদের কোনো যোগ্যতা নাই কৃষ্ণ ভজন করার জন্য কৃষ্ণ নাম কীর্তন করার জন্য কৃষ্ণ শিক্ষা করার জন্য সেই জন্য নিত্যানন্দ প্রভু সবাইকেই বলেছেন গৌর বল মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সকল লোকদের ঘরে গিয়ে সবাইকে এই উপদেশ দিয়েছেন ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে যে গৌরঙ্গ ভে সেই মরা প্রাণরে তো আপনারা সকলে দয়া করে গড় কথা এবং এইভাবে আপনারা মা নিত্যানন্দ প্রভুর পুরা কৃপা পাবেন হরে